শক বৃন্দ আপনাদেরকে জানাচ্ছি শুরুতে স্বাগতম কিতাব উত্তিদ এর গুরুত্বপূর্ণ দর্শে আমরা এর পূর্বে ছয়টি দর্শ কিতাব উত্তেদকে কেন্দ্র করে গ্রহণ করেছি আজকে আমরা কিতাব উত্ত এর সপ্তম দর্শ শুরু করতে যাচ্ছি আমরা মনোযোগ সহকারে কিতাব উত্তও হিত এর সপ্তম দর্শ অনধাবন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে এই শুরু করব লেখক রাহেমাহ্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন বাবু মনহাকাল যে ব্যক্তি সত্যিকারী নিখুঁত ভাবে উপর প্রতিষ্ঠিত হতে পারবে তৌহিদকে বাস্তবায়ন করতে পারবে দখলাল জন্নত বেগৈর হিসাব বিনা হিসাবে আল্লাহ সুবাহা হতে আল্লা তাকে জান্ন দান করবে আসুন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 আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমাদের যিনি জাতি পিতা আমাদের যিনি دینی পিতা ইব্রাহিম আলাইহিসালাম তার সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন তার যে বৈশিষ্ট্য তার যে ভালো দিকগুলি ছিল সেগুলি তার যে বৈশিষ্ট্য তার যে বিশেষ মর্যাদার দিকগুলি আল্লাহ রা আলমিন তিনি এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহ সব আলার তিনি ছিলেন উম্মাত উম্মাত অর্থ কি উম্মাত অর্থ কোরআনের ভাষায় চার অর্থ ব্যবহার হয়েছে ইমাম দিন দহার জোক ও জামাত এখানে আমরা মনে করতে পারি ইমাম কান ইতনিল আল্লাহ সুবাহ তিনি ছিলেন কানে তাই মোতির পূর্ণ আনুগত্যশীল বিন্দুমাত্র যার মাঝে আনুগত্যহীনতা প্রকাশ পায়নি প্রতি মুহূর্তে তিনি আল্লাহ সুবাহ নির্দেশ পালনের জন্য প্রস্তুত ছিলেন আল্লাহ আকবার ইব্রাহিম আলী সালামের বিষয়গুলি যদি আমরা চিন্তা করি যখন তিনি তিনি মানুষ। কিভাবে একায় নেই কোন সেই সমাজে সেই পরিবারে সেই পরিবেশে একজন ইব্রাহিম আলিহিসু সালাম এর সাথে কেউ নেই তিনি একায় ইমানের উপর একা ইসলামের উপর তিনি সে এক দেখছেন যে চন্দ্র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 তাহলে তা কখনো আমার রব কখন মালিক হতে পারে না এভাবেই তিনি হক এর সন্ধান পেলেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের মাধ্যমেই তিনি হেদায়েত পেলেন আল্লাহ সুবাহানাকে তিনি চিনলেন একক একজন ব্যক্তি তিনি একজন হয়ে যেন তিনি একটা জাতি অর্থাৎ সেই পরিবেশে সেই সমাজে মুসলিম জাতি হিসাবে তিনি একই একজন ব্যক্তি তিনি হলেন ইমাম তিনি হলেন তার অনুসারী তিনি হলেন সবকিছুই একক বৃত্তি তাই আল্লাহ রাবুল্লাহ আলমী বলছেন ইব্রাহিম সালাম তিনি বা তিনি ইমান পেলেন সেভাবে তিনি আল্লাহর পরিচয় পেলেন এরপরে আল্লাহ রবী আলামিন তাকে নব দিলেন তাকে রসালদ দিলেন তার দাম্পত্য জীবন শুরু হল কিন্তু শুরু হওয়ার দীর্ঘ জীবন চলে গেল দাম্পত্য জীবনের পরেই মানুষের বড় আশা আকাঙ্ক্ষা হল সন্তান পাওয়া কিন্তু তিনি সন্তান পেলেন না দীর্ঘ বয়স যেন অনেক হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন। জীবনের শেষে দীর্ঘ অনেক বয়সের পরে তাকে একটি সন্তান দিলেন দেওয়ার পরেও আবার আল্লাহ সুহানো তালা তাকে কত না কত নির্দেশ দিলেন এবং কত পরীক্ষার সম্মুখীন করলেন সন্তান পাওয়ার সাথে সাথেই তাকে নির্দেশ দিলেন এ কলিজার টুকরা সন্তানকে তার মা সহ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 যেটি এবনুকাসির রহমা হল্লাহ তিনি আলবিদায় ও নেহায়ের মধ্যে বিষয়টিকে তুলে ধরেছেন তিনি বলছেন জাহাজেরা তিনি প্রশ্ন করেছিলেন যে হে ইব্রাহিম আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন এ অবস্থায় এই কলেজার টুকরাকে রেখে যাচ্ছেন কি জন্য আপনি কি এটা আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন না নিজ থেকে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলহি সালাতলাম তিনি কোনো জবাব দিতে পারছেন না চোখ দিয়ে যেন অশ্রু ঝরঝরে প্রবাহিত হচ্ছে তিনি শুধু বললেন হ্যাঁ আল্লাহ সুবহান আল্লাহর নির্দেশেই আমি তোমাদেরকে রেখে যাচ্ছি আর তার মুখে বলার কিছু নেই হা যারা তিনি বললেন অল্লাহে আপনি যদি আমাদেরকে আল্লাহর নির্দেশেই রেখে যান তাহলে জেনে রাখুন আল্লাহ সুবহান আল্লাহ তিনি আমাদেরকে কখনো বিপর্যস্ত করবেন না আমাদেরকে কখনো তিনি বিপদে ফেলবেন না আল্লাহ আকবার কি ছিল তাদের আল্লাহর প্রতি আস্থা কি ছিল তাদের আল্লাহর প্রতি ইমান কি ছিল তাদের আল্লাহর প্রতি আনুগত্য কিভাবে তারা আল্লাহ সুবহান হাত আল্লাহ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 হলো আজকের সেই মক্কা যেখানে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে তিনি রেখে এসেছিলেন সেই সে হজরা আলাইহালামকে এবং ইসমাইল আলহিসুয়াল্লামকে আল্লাহ রবুল্ আলমিন ইব্রাহিম আলাইসালামকে যতই নির্দেশ দিচ্ছেন নির্দেশ আসতেই শুধু দেরি কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন হতে দেরি না এভাবেই সেই শিশু সন্তান সেখানে গড়ে উঠলো ইব্রাহিম আলিহি সালাতুয়াল্সাল্লামের সাথে চলাফেরা করার মতো বয়স হয়ে গেল ইসমাইলের আল্লাহ রব্লুল আলমিন আরেকটি নির্দেশ দিলেন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 साथ हीजार टुकड़ा जेमन बाप तेम झेले जबाब दिए बसलें चुमार सदाजी दुनि अल्लाहर हेमार पिता अपना सुहाना तला जानदेश दिए निर्देश पालन करते अपनी बिंदु मात्र देरी करना আপনি এখনই সেই নির্দেশ পালন করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমি সেই নির্দেশ পালন করতে বা সেই নির্দেশ মেনে নিতে আমি সদাই সর্বদাই প্রস্তুত রয়েছি আল্লাহ সুবহান ইব্রাহিম আলি হিসালাতামকে এভাবে পরীক্ষা করলেন এমন এভাবে একের পর এক তাকে পরীক্ষা করছেন আল্লাহ সুবহানতাল্লাহার নির্দেশ আসতেই শুধু দেরি কিন্তু সেই নির্দেশ পালন হতে কোনো দেরি নাই এই মুহূর্তে আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি আশা করি আপনার মনোযোগ সহকারে শুনবেন বিরতির পরে আবারও আমরা আজকের এই দশ পূরণ করে এর এরফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব যে তাউহিদ বিনা হিসেবে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ र्णना करें जनैक व्यक्ति रसुल सल्लाहूलम के एक जिज्ञेस कर इसलाम मध्य कौन का उत्तम उत्तरे बोलें दरिद्र व्यक्ति के खाद्य खावानो এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া সহি বুখারী প্রথম খন্ড ইমান অধ্যায় হাদিস সংখ্যা বারো আসসালামু আলাইকুম অরহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা আগ্রহের সাথে ধৈর্য ধারণ করে বসে আছেন আমরা সামান্য একটু বিরতির পূর্বে কিতাবিদ এর গুরুত্বপূর্ণ দর্শ শুনছিলাম এই অধ্যায়টি লেখক রাহেমহল্লা শুরু করেছেন একটি গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে সে আয়াতটি হলো আমাদের জাতি পিতা আমাদের দিনী পিতা ইব্রাহিম সালাম এর বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রা আলমিন বলছিলেন প্রথম হল তিনি একাই ছিলেন একটি উম্মাদ বা উম্মাদ এর অর্থ আমরা করেছি চারটি ব্যবহার হয়েছে কোরআন মাজিদের তার মধ্যে উম্মাদ দারা ইমামও হতে পারে ওম্মাদ দারা আবার একটি হক এর জাতিও হতে পারে কান চন্িল্লাহ তিনি আল্লাহ সুবাহানুয়া তালার ছিলেন পূর্ণ আনুগত্যশীল নির্দেশ আসতেই শুধু দেরি হত কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন হতে দেরি হতো না মুহূর্তেই সেটিকে তিনি পালন করতেন আমরা দৃষ্টান্ত সরূপ কয়েকটি তুলে ধরেছি ইব্রাহিম আলহাতুসালামকে আল্লাহ রাবুল আলমিন জীবনে কতই না পরীক্ষার সম্মুখীন করেছেন কিন্তু সকল পরীক্ষায় আল্লাহ সুবাহানা হুয়া তালার পর তিনি আস্থাশীল হয়ে তিনি সকল পরীক্ষায় কৃতকার্য হয়েছেন হয়েছেন তিনি একটি মডেল তাই আল্লাহ সুবাহ তাকে আমাদের অনুসরণের জন্য নির্বাচন করেছেন আমরা যতজনেই হই না কেন শেষ নবীর উন্মত হলেও আমাদের অনুসরণীয় ব্যক্তি হলেন ইব্রাহিম আলী হিসালাতসাল্লাম তার আলোকেই ইব্রাহিম আলী সাল্লাতু আসসালাম এর আলোকেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী হসাল্লাম আমাদেরকে জীবন বিধান তিনিও আমাদের জন্য নিয়ে এসেছেন তাই ইব্রাহিম আলী সালাদুসালামকে অনুসরণ করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল করিমে অনেক আয়াতে তিনিও ব্যবহার করেছেন তিনিও উল্লেখ করেছেন আজকে যারা ভ্রান্ত পথে রয়েছে সেই কেউ ইয়াহুদ অথবা সেই খ্রিস্টান তারা দাবি করে তারাই হলো নাকি হক পন্থী আল্লাহ আলামিন। প্রমাণ করে দিয়েছেন করান করিমে আসলে তারা কখনো হকের পর নয় তারা রয়েছে বাতিলের পর বরং হকের পর ছিলেন ইব্রাহিম সালাম যেই ইব্রাহিম সালাতু সালামের দিনের উপরেই প্রতিষ্ঠিত ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্ল আলিহ সাল্লাম নবদ পাওয়ার পূর্বে ইব্রাহিম সালাতু সালাম এর ধর্মের উপরেই তিনি প্রতিষ্ঠিত ছিলেন কারণ ইব্রাহিম সালাম ছিলেন একক মশেদ তাওহবাদী সকল প্রকার শির থেকে তিনি মুক্ত ছিলেন আল্লাহ রব্লাহ আলমিন তার বিষয়টি তুলে ধরেছেন কিতন লি তিনি একনিষ্ঠ আনুগত্যশীল আল্লাহ রব্লাহ আলমিনের হানিফা হানিফা সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত হয়ে তিনি আল্লাহ সুবাহানহতালার আনুগত্যশীল ছিলেন সকল প্রকার চিন্তা চতনা থেকে বিমুখ হয়ে তিনি একনিষ্ঠ ভাবে আল্লাহ সুবাহান নির্দেশনা পালনে সচেষ্ট ছিলেন সর্বদায় প্রস্তুত ছিলেন এবং আরো আল্লাহ রব আল উল্লেখ করে দিচ্ছেন মুশ্রিকের পরিবারে জন্মগ্রহণ করেছেন মুশ্রিকের অরসে জন্মগ্রহণ করেছেন আমরা একজন মুশ্রিক তিনি ছিলেন মূর্তি পূজক শুধু মূর্তি পূজক নয় মূর্তির সর্বাহ করতেন তিনি সেই পরিবারে সেই পরিবেশে জন্মগ্রহণ করেও ইব্রাহিম আলাইহসাল্লা তুয়া তিনি হলেন সম্পূর্ণ বিপরীতমুখী তারা ছিল শেরকি পর্যায়ের শেরকি পরিবারের শেরমুখী আর তিনি হলেন তাও হেদমুখী তাওহীদের উপর প্রতিষ্ঠিত হলেন শুধু প্রতিষ্ঠিতই নয় বরং তাউহেদের একজন তিনি ইমাম হলেন সুবহান হুয়াত আলা আল্লাহ সুবহান হুয়াতা আলা তাকে এই মর্যাদা দিয়েছেন লাহক রাহমাহুল্লাহ শুরুতে তিনি এই আয়াত নিয়ে এসেছেন নিয়ে এসে বুঝাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের যে বৈশিষ্ট্য রেখেছেন সেই বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কেও ঘোষণা দেওয়ার জন্য এভাবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বুল ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া আল্লাহ রবিন মোহাম্মদ সাল্লা সালাম কি বলছেন সব একমাত্র আল্লাহ না হলার জন্যই গোটা বিশ্বের যিনি রব গোটা বিশ্বের যিনি প্রভু গোটা বিশ্বের যিনি প্রতিপালক গোটা বিশ্বের যিনি স্রষ্টা গোটা বিশ্বের যিনি মালিক গোটা বিশ্বের যিনি পরিচালক সেই আল্লাহ সুবহান হুয়া তালা তার জন্যই। আসলেই একজন মৌমিন মুসলিম যখন স্বীকার করবে যে আল্লাহ তার স্রষ্টা তখন সে অন্য কোন দলের আনুগত্যশীল হতে পারে না কোন মতের আনুগত্যশীল হতে পারে না কোন ব্যক্তির আনুগত্যশীল হতে পারে না সে হবে একমাত্র আল্লাহ সুবহান হুয়া তালের এই আনুগত্যশীল সে যিনি জীবন মরণ সবকিছুর মালিক তিনি হলেন আল্লাহ সুবহান হতালা তাই যেমনই হবে ইব্রাহিম আলহিসু আসসালাম আল্লাহ রব আলমিনের জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন ঠিক একই ভাবে আল্লাহ রবীল নির্দেশ দিয়েছেন মোহাম্মদ আমার জীবন আমার মরণ সবকিছু লি রব আলমিন আল্লাহ সুবাহর জন্যই লা শরিক কোন আল্লাহর জন্য? কোন রবের জন্য? লা শরিক আল্লাহ যার কোন শরিক নেই কোনো দিক থেকেই শরিক নেই রুবিয়াতের ক্ষেত্রে প্রতিপালনের ক্ষেত্রে স্রষ্টার ক্ষেত্রে মালিকের ক্ষেত্রে প্রভুত্বের ক্ষেত্রে নাই তার কোন শরিক নেই উলুহিয়াতের ক্ষেত্রে আবাদক পাওয়ার ক্ষেত্রে নাই তার কোনো শরিক নেই এবং তার সুন্দর আসমা ও সিফাত নাম ও গুণাবলীর ক্ষেত্রে নাই তার কোনো দিক দিয়ে তার কোন শরিক নেই লা লাহ ও বিদা তু বললেন যে আমি এটার জন্যে আদিষ্ট হয়েছি রাসুল মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম বলছেন আসলেই তিনি শরিকহীন এটাই তাকে শরিক মুক্ত করার জন্যই শুধু তার জন্যে আমার জীবন মরণ যাবতীয় আবাদত কর্মকাণ্ড শুধু তার জন্য সম্পাদন করব এবং তাকে শরিক মুক্ত করব। এজন্যই আমি আদিষ্ট হয়েছি ও আনা আউয়াল মুসলিমিন আর এই আদেশের কাছে আমি সর্বপ্রথম আমি হলাম মাতানতকারী সর্বপ্রথম আত্মাশ আমি আসুন প্রিয় বন্ধুরা একই ভাবে ইব্রাহিম আলী হিসাতসাল্লাম থেকে আমাদের প্রিয় রসুল প্রিয় নবী মোহাম্মদ সাল্লি হসাল্লাম তিনি একই ভাবে অগ্রসর হচ্ছেন তিনি একই ভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমরা তার নেতৃত্ব মেনে নিয়েই আমরা সারা জীবন জীবনের সকল কর্মকাণ্ড ক্ষেত্রে আমরা যেন শের মুক্ত হতে পারি হতে পারি আল্লাহ একনিষ্ঠ ভাবে প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এরপরেই লেখক রাহমহল্লাহ তিনি আরেকটি ছোট্ট আয়াতের অংশ নিয়ে এসেছেন যেটি সুরাম উমিনের উনষাট নম্বর আয়াত ওয়াল্লা দিন ভালো ব্যক্তিদের কথা ভালো মানুষদের কথা আল্লাহ রব্বুল আলমিন এখানে তুলে ধরেছেন সে ভালো মানুষদের বৈশিষ্ট্য হল ওয়াল্লাদিন তারা তাদের রবের সাথে কোনদিন শেরকে লিপ্ত হয় না তারা তাদের রবের সাথে কখনো শের করে না এটাই হলো তাদের একটি বড় বৈশিষ্ট্য আসুন প্রিয় বন্ধুরা আমরা যদি সত্যিকারী মৌমিন হতে চাই আমরা যদি সত্যিকারী ইমানদার হতে চাই আমরা যদি জান্নাত পেতে চাই বিনা হিসাবে যদি আমরা জান্নাতে যেতে চাই আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকেই একটি পথ বেছে নিতে হবে সেই পথ হলো আল্লাহ সুবাহান হাত তালার তৌহেদের পথ এবং সেই পথ হলো আল্লাহ সুবাহান হাতার সাথে শরিক করা সম্পূর্ণ শরিক মুক্ত পথ আসুন আমরা সেই পথেই যেন অগ্রসর হতে পারি এরপর আসুন লেখক রাহেমা হল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ বড় সুন্দর হাদিস নিয়ে এসেছেন যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাই সুসংবাদ দিয়েছেন এমন কিছু মানুষের কথা যে হিসাবিন ইয়েদ হুলুন কোন প্রকার শাস্তি ও হিসাব ছাড়াই যাদেরকে আল্লাহ রব আলমিন একেবারে সরাসরি জান্নাত দিয়ে দিবেন জান্নাতে প্রবেশ করাবেন এমন কিছু ব্যক্তিদের আলোচনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটি শহেব বুখারিতেও এসেছে এবং শাহী মুসলিমও এসেছে হাদিসটি শাহীবুখারিতে পাঁচ হাজার সাতশত এবং শাহী মুসলিমে দুই শত বিশ এসেছে হাদিসটি প্রসিদ্ধ আব্দুর রহমান আহ হতে বর্ণিত তিনি বলছেন কুম টু ইং দা জুবাইর আমি একদিন সাঈদ ইবনি জুবাইরের কাছে বসেছিলাম তো সাঈদ ইবনি জুবাইরের কাছে বসে থাকলে তখন তিনি আমাকে একটি প্রশ্ন করলেন بولن ايكم رأى الكوكب الذين قد باريحا غطر اتري ته اكاس تهكي اكتا تاروكا چھوٹه گا چه چھوٹه آش چلنی چه ته اي اكاس تهكي تاروكا جو کن چھوٹه گلو اي تاروكا نکھیب کرا حولو اي مهود تهكي تهكي دهكه چه جاگروتو چلش شمائن حسين بن عبد الرحمن بلتسن فقلتو انا ثم قلتو اما اني لم اكن في صلاة ولكني لدغتو তিনি বললেন যে আমি সেই সময় জাগ্রত ছিলাম আমি এটা আকাশ থেকে তারকা বিস্ফোরিত হওয়া আমি দেখেছি তবে আমি সেই গভীর রাত্রে জাগে থাকা এর অর্থ এই নয় যে আমি সেই সময় নামাজে ছিলাম বা আবাদত বন্দী ছিলাম সলাতরত ছিলাম এমনটি আবার আমি বলছি না কারণ আমি এক সমস্যার কারণেই সেই দীর্ঘ রাত পর্যন্ত আমার ঘুম হয়নি আমি জেগেছিলাম কি সেটি বলছেন ওয়লা কি লুধিও কতু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 শাহাবি তিনি আমাদেরকে একটা সুন্দর হাদিস বর্ণনা করেছেন আমি সেই হাদিসের আলোকেই জানলাম যে এই বিষাক্ত সাপ দংশন করলে ঝাড়ফুক করার সৈয়দসম্মত বিধান রয়েছে সেই হিসাবে আমি এখানে ঝাড়ফুক করেছি তারপর বলতেছেন যে সেই হাদিসটা কি তাহলে শাহ আবি তোমাদেরকে যে হাদিস বর্ণনা করেছে সেই হাদিস কি তিনি বলছেন যে শাহ আমাদেরকে যে হাদিস বর্ণনা করেছেন সেটি হল বোরাই জাতুবনু আল হসাইব রদি আল্লাহ তালুতে বর্ণিত তিনি বলছেন কাল ঝাড়ফুক সাধারণত ইসলামে নিষিদ্ধ তবে দুটি বিষয়ে ঝাড়ফুক দায়জ রয়েছে একটি হলো মিনা আইনিন কোন বদনজরের জন্য ঝাড়ফুক নেওয়া সেটি শরীয়ৎসম্মত রয়েছে আরেকটি হল হেমা অর্থাৎ কোন যদি বিষাক্ত পোকামাকড় বা সাঁপ ইত্যাদি দংশন করে তাহলে সেটার জন্য ঝাড়ফুক নেওয়া ইসলামে বৈধ রয়েছে তাই এ হাদিসের আলোকে হোসাইনু আব্দুর রহমান বলছেন এ হাদিস আমি জেনেছি আল্লাহ রাসুল সাল্লিস্লাম এ দুটি বিষয়ে ঝাড়ফুকের অনুমতি দিয়েছেন তাই সেই আলোকে শরিয়তসম্মত বিধান অনুযায়ী আমি এই ঝাড়ফুক গ্রহণ করেছি এটার মাধ্যমে আল্লাহ আলমিন আমাকে সুস্থ করেছে ফিরো বন্ধুরা বিস্তারিত ঝাড়ফুক সম্পর্কে সামনে আমাদের একটি অধ্যায় এ বিষয়ে রয়েছে সেখানে আমরা আলোচনা শুনবো আজকের দর্শ আমরা শেষ করে পরবর্তী দর্শে ইনশা আল্লাহ আমরা হাদিস্টির বাকি অংশ এবং এ বিষয় নিয়ে আলোচনা করব পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের দর্শ আমরা এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ